আলহামদুলিল্লাহ কি বামাওয়ালা বোনেরা আলহামদুলিল্লাহ আমরা সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর আলমিনের সম্মানিত দেখতে পাচ্ছেন আমরা আছি তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশা আল্লাহ বিষয়টি হল ওমরার গুরুত্ব আল্লাহ সোবান তালা কোরআনে কারি মেয়ে যেখানে রজ্জ বায়তুল্লাহ নির্দেশ দিয়েছেন সাথে আল্লাপাক ওমরার নির্দেশ দিয়েছেন আল্লাপা কোরআন কারিমের সাথ করেছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং কোমরা করো এখানে আল্লাহাক হজকেও এতমাম করতে বলেছেন পরিপূর্ণ করতে বলেছেন পাশাপাশি কোমরাকেও এতমাম করতে বলেছেন আমরা দেখা যায় কসকে আমাদের দেশে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি আমরা ওমরাকে সেইভাবে গুরুত্ব দিই না ওমরা যদিও হানাবিমা সাহাবে সুননত কিন্তু সুনত হইলেও এটি অনেক গুরুত্ব বহন করে ইমাম শাহফি রহমতুল্লাহ ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ তারা ওমরাকে ফরজ বলেছেন কারণ একই আয়তে আল্লাপা দুটি নির্দেশ দিয়েছেন ওয়ালদিমুল হাজ্জা ওমরাদের তারা বলছেন যে যেহেতু হজ ফরস ওমরাও পরস সুতরাং আমরা দেখি কোরআন একাডেমি আল্লাহাক যেখানে সলাতের নির্দেশ দিয়েছেন সাথে জাকাতের নির্দেশ দিয়েছেন ঠিক একইভাবে আল্লাহবুল আলমীর হজেরও নির্দেশ দিয়েছেন পাশাপাশি ওমরারও নির্দেশ দিয়েছেন তাহলে বোঝা যায় ওমরাটার গুরুত্ব কত বেশি সম্মানিত বা যৌবনেরা আল্লাহর এই ঘরের মধ্যে আল্লাপাক হেদায়ত রেখেছেন বরকত রেখেছেন আল্লাপাকে সাজ করেছেন আব্বালাবাই বদি আলী নাস লাল্লাদি বিভাক্কা তার মোবা কাহের আল্লাহাক বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর এটাই এই আব্বালাবাই বদি আলী নাস এটা দুনিয়ার মানুষের জন্য তৈরি করা হয়েছে মবার লাল্লাদি বিভাক্কা এটা বাক্কা নগরীতে এখানে অবস্থিত এটার মধ্যে বরকত রেখেছেন আল্লাহ এবং সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ সোবান এখানে হেদায়ত রেখেছেন আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দিনদার ভাইয়েরা তাদের পুরো পরিবার নিয়ে স্ত্রীর ছেলে মেয়ে এমনকি দুধের শিশু একেবারে ছোট ছোট বাচ্চা সবাইকে নিয়ে সপরিবারে গুরুত্বের সাথে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন ওমরা পালন করার জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে আসতেছে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এইভাবে আমরা এটাকে গুরুত্ব দি না আলহামদুলিল্লাহ আল্লাহবাগ আমাদের দেশের ভাই বোনদেরকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্যের আলোকে কিন্তু অধিকাংশ ভাই বোন আমাদের দেশে প্রতি বছর করতে পারে এখানে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এখানে আল্লাহ পাক বরকত রেখেছেন এবং এখানে আল্লাহ সুমান বিশ্ববাসীর জন্য হেদায়ত রেখেছেন দেখা যায় আমরা বরকত নেওয়ার জন্য হেদায়ত নেওয়ার জন্য আমাদের দেশে কত জায়গায় আমরা দৌড়াই কত মাজারে কত দরবারে কত জায়গায় শুধু বরকতের কথা শুনলেই আমরা দৌড় দিই সেখানে अथच आल्लाप घोषणा दिए एखने आल्लापा बरकत रेखे हेदायत रेखे हमारे चेषा करा दरकार जैसे परिजन सपरिवार ऐले मे स्त्री सबा बरकतर उद्देश्य एदायतर उद्देश्य यह घर की आरपा सम्मानित भाईरा अकेशे मन करें जो तुमरा ना करी ए टाला दान करी तोकृत हल গরিবদেরকে দান করা সদাকা করা এটা তো আল্লাহরের বাদক গুরুত্বপূর্ণ বাদত ঠিক আছে কিন্তু এর সাথে সাথে এই বায়তুল্লার জিয়ারত বায়তুল্লার বোমরা এখান থেকে হেদায়ত নেওয়া এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দুটি করতে হবে এবং এখানেও আসতে হবে এবং সদাকাও করতে হবে ওমরাকে গুরুত্বহীন মনে করা যাবে না আলহামদুলিল্লাহ এখন তো একেবারে খরচ কম ওমরার অল্প খরচেই আমরা এখন বিভিন্ন দেশে বেড়াইতে যাই परिवार परिजन नहीं तरह अनेक कम खर से आलमदुल्ला मुख्त मदीनामरा जावा सम्मानित भाई अनेशे थे फरज हज कराई तो भाव आगे फरज हस करी तरह उमरा कर दृष्टिभंगी ठीक ना खरज हज तो करते ही एट फरज कंतुरा जमन फरज नाम पढ़ार आगे सुन्नब नामज पड़ी बजर दूर एक फरज नाम पढ़ार आगे क्योंकि दूर एक सुन्नब नामज पढ़ी জোহরের চারি রেখা ফরজ পড়ার আগে চার রেখা শূন্যতে মক্কাটা পড়ি আসরের খরচ পড়ার আগে চারি রেখার শূন্যতে যায়টা পড়ি নেশার পরজের আগে শূন্য পড়ি তা আমরা খরচ হজ আদায় করার আগে শূন্য আদায় করলে কোনো অসুবিধা নেই বরং এটা করা জরুরি এটা করলে হজটা আরও সহজ হয় না প্রথমে যদি আমি ওমরা করিনি তো হজের সময় আসলে আমার কাছে সব পরিচিত এলাকা সব আমার কাছে সহজ হয় না এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা বাইতুল্লাহর হেদায়ত নামার জন্য বায়তুল্লার পর্বত নেওয়ার জন্য আমরা আমাদের দেশের সব বাইব চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা এখন জোগাড় করা আমাদের দেশের অধিকাংশ বাইবণীর পক্ষে অত্যন্ত সহজ বিষয় কঠিন কোনো বিষয় না আল্লাহবাগ আমাদেরকে এখন অর্থনৈতিকভাবে সামর্থ্যবান করেছেন আমাদের দেশের অধিকাংশ বাইব এখন এক লক্ষ টাকা জোগাড় করে আমরা আসা কোনো কঠিন বিষয় নেই কিন্তু বিষয়টা সমস্যাটা যেখানে সেটা আমাদের কিছু গুরুত্বের অভাব এই বিষয়টাকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার আমরা সেইভাবে গুরুত্ব দিই না দেখা যায় আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা একটা সন্তানের খতনা করাই মুসলমানি করে সেখানে আমাদের এক লক্ষ টাকা দু লক্ষ টাকা চার পাঁচ লক্ষ টাকা ইজিলি খরচ হয়ে যায় তারপরে বার্থডে পালন করতে যায় কত টাকা খরচ করি তারপরে বিভিন্ন ধরনের এরকম অনুষ্ঠান করে আমরা অনেক টাকা খরচ করি সেই জায়গায় এক লক্ষ টাকা জোগাড় করে ওমরায় আসা এটা কঠিন কোনো বিষয় না এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা ওমরাকে অত্যন্ত গুরুত্ব দিই ওমরাকে নবী সাল্লাহ আলহাম নারীদের শিশুদের বৃত্তদের জিহাদের সাথে তুলনা করেছে এবং ওমরা ঘুনা মাফের বড় একটি মাধ্যম এই ঘরের তাাব আলহামদুলিল্লাহ কত বরকতময়াওয়াব নাম বলছেন গোলাম আজাদের হেদায়ত পাওয়া যাবে আল্লাহর ঘর এখানে হেদায়তে পরিপূর্ণ পাকিস্তানি থেকে যে বেশি দূরে আসে সম্মানিত বোনেরা আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আলহামদুলিল্লাহ তারা দলে দলে আসতেছে পরিবার পরিজন নিয়ে সবাই গুরুত্বের সাথে এবং এটাকে তাদের জীবনের একটা ফরজ মনে করে তারা টাকা জমা করে যে কোনো উপায় এখানে এসে ওমরা পালন করতেছে আমরাও চেষ্টা করি বেশি বেশি ওমরা করার ইনশা এর মাধ্যমে আল্লাহর ঘরের উচিলে আল্লাহাকায়ের প্রান করবেন ইনশাআল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে আল্লাহর ঘরের রোমরা পালন করার বেশি বেশি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বাড়ানোর আল্লাহ পক্ষ অপেক্ষা করুন আমি নিয়ে আরমার আলমদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ